হাদিস ঠিক আছে কিন্তু নবী সালামের নামে যে লোকেরা মিথ্যা বলছে ওইটাই জাল হাদিস জাল হাদিস মানে এটা নবী সালামের কথা না। কিন্তু নবী সালামের নামে কেউ চালাই দিছে এগুলাকে বলা হয় মধুয়াব এগুলাকে বলা হয় হাদিস। আমাদের দেশ আচ্ছা এগুলোর কারণ কি আছে একটা কারণ হলো জিন্দিক এবং ইসলামের শত্রু যারা মুনাফেক যারা তারা ইসলামের ক্ষতি করার জন্য এগুলা বানাইছে দু নম্বর হলো ইসলামের ভিতরে যখন বিভিন্ন ফেরকা তৈরি হয় দল তৈরি হয় প্রত্যেক দল তাদের দলকে সহি প্রমাণ করার জন্য নিজেরা হাদিস বানায় খুব না। খুব ভালো মানুষ এরা সহজে জাল হাদিস গ্রহণ করে পেলায় এই জন্য এই মামা মালেক রহমতুল্লাহ আলী সবসময় বলতেন যে এই মদিনার মধ্যে এমন অনেক আবেদ আছে বুজুর্গ আছে তোমরা যদি বলো তাদের কাছে আমি এক লক্ষ টাকা আমানত রাখার জন্য আমি রাজি আছি কিন্তু যদি বলো ওই সকল বুজুর্গ থেকে একটা হাদিস নিতে আমি ইমাম মালিক জীবনেও একটা হাদিস নিব না ওই বুজুর্গের কাছে এক লক্ষ টাকা আমানত রাখলে আমার বিশ্বস্ততা আছে যে উনি এক টাকা খেয়ানত করবে না কিন্তু যদি বলো যে ওই বুজুর্গ থেকে একটা হাদিস নেওয়ার জন্য আমি ইমাম মালিক জীবনেও নিব না কারণ ওই বুজুর্গ এত সহজ সরল ওই বুজুর্গরে সহজে জাল হাদিস খাওয়াই দেওয়া যায় উনি অ্যাবাদতেই বেশি করে কিন্তু হাদিসের ব্যাপারে তার জ্ঞান নেই আমাদের দেশে সবচেয়ে জটিল সমস্যা এই জায়গায় যখন একটা বুজুর্গ লোক যখন একটা দিনদার লোক যখন একটা আমলদার লোক একটা হাদিস বলে মানুষ কয়ে বেটা হে জানা না হে না জানি বলছে নাকি মানে সহজে মানুষ এই জাল হাদিসটা খাই পেলায় কারণ ওই যে মানুষটা চেয়ারা দেখে আমল দেখে এই জন্য আমল দেখে হাদিস গ্রহণ করা যাবে না হাদিস গ্রহণ করতে হলে হাদিসের এলেম আছে কিনা ওইটা দেখতে হবে এই জন্য ইমাম রহমতুল্লা এই কথাটা বারবার বলতেন সব সময় এই এই সরল বুজুর্গদের মাধ্যমে জাল প্রসার অনেক। আবার অনেক ছিল যুগে যুগে তারা গল্প বলে ওয়াজ করত বলতো গল্প বলতো তো গল্প বলতে গেলে মানুষের হাসাইতে হয় কান্দাইতে হয় এই হাসানো কান্দানোর জন্য মিথ্যা হাদিস বানাইত মিথ্যা গল্প বলতো একজনে বলতো গল্প হিসাবে শ্রোতারা যারা শুনছে তারা মনে করছে হুজুরে কের গল্প বলছেন এটা হাদিস সে আবার আরেক জায়গাতে বলা শুরু করছে যে আল্লাহ রসুল বলছেন শুনছে তার হুজুরের কাছে কিন্তু বর্ণনা করার সময় বলতেছে আল্লাহ রসুল সালাম বলছেন এইভাবেও কিন্তু অসংখ্য জাল হাদিসের প্রচার প্রসার ঘটছে এরপরে অনুবাদের মধ্যে ব্যাখ্যার মধ্যে গবেষণায় অনেক হাদিসের বিকৃত ব্যাখ্যায় আসছে এসব কারণে জাল হাদিসের প্রসার প্রসার ঘটছে এই জাল হাদিসের মাধ্যমে এমন ভাবে আমাদের দেশে বিশেষ করে এই উপমহাদেশে এমন বিস্তার লাভ করছে যে জাল হাদিসগুলো আমাদের দেশে এখন মূল হাদিস হাদিস। হয়ে হয়ে গেছে। গেছে আর হাদিসগুলো জাল এখন সহিদ বললে কয়ফেতনা তৈরি করতেছে সহিদ কেউ যদি বলে কয়ফেতনা কেউ যদি বলে যে এটা কি সহিহাদিসে আছে কয় কলিল চাইলে খালি পিটাইবা। বাস দি ফিটাইবা হ্যাঁ দলিল যাবে না মানে আমরা যেমনে বাস যেমন বলদের মতো ব্যাকলা কিছু জিজ্ঞাসা করা যাবে না আমাদেরকে জিজ্ঞাসা করলে তো আমরা ধরা খাইজাম এজন্য জন্য খবরদার আমাদেরকে কিছু ধরা জিজ্ঞাসা করা যাবে না এজন্য আজকে জাল হাদিস হয়ে গেছে সমাজের ইসলাম জালহাদিসের কবলে ইসলাম হয়ে গেছে আলবানী আলবানি কে গালি গালাজ করে কালবান বরবাদ করে দিছে কি বরবাদ করছে কলবানি এহি হাদিসে জাল বানাই দিছে না ওজুবিল্লা আলবানোর কে আলবানি রহমতুল্লা আগে কত শত শত শত শত উনি একটা বই লিখছেন যেটার মধ্যে ওই সকল মহাদেশ হাদিস গুলো উনি নিয়ে আসছেন এই কাজটা করছে উনি নিজের থেকে কোন হাদিস কে সহ বলেন এটা আগেকার মহাদ্দেশ শত শত বছর আগের মহাদ্দেশ লিখেছেন এটা জাল बोते नहीं आसते उन्नार अराधेट मेकार गड़ी मेकार ना गड़ी मेकार गड़ा हालाल फैसा गड़ी ठीक करा कि हराम गड़ी ठीक करा तो हालाल फैसा तो ये तबिजर व्यवसार थ तो शतगुन भलो जिन्ह बोलते गड़ मेकार की जाने उन्नी तो तबिजर व्यवसायी हराम खाई তার থেকে তো উনি গড়ির মেকার হইলে আমার থেকে হাজার গুণ ভালো উনি আল্লাহর নবীরা কামারের ব্যবসা করত। কামার কামার কারা লোহার বানায় টেইলার এগুলো কাপড় চিন্তা দি আমরা ছোটবেলায় দেখতাম যে দর্জির ঘরে মানুষ কত রকমের ইয়া করতো ঠাক্টা মানে এটার নিম্ন ফ্যাসা মনে করতো অমুক দর্জি তমুক দর্জি মানে দর্জি যদি বিয়ে সাজীর জন্য আসতো আরে না দর্জির সাথে সম্বন্ধ হবে না কুদুরী মানে হারি পাতিলের ব্যবসা ডেক্সির ব্যবসা হারি বাতিলের ব্যবসা করতেন বাজাদ রহমতুল্লাহ কাবরের ব্যবসা করতেন আমাদের দেশে সবচেয়ে নিচের ব্যবসা হইল ব্যাপারী হারাম তা আমার তাবিজ বেচার থেকে তো তার সুন বেসা বালক তার গড়ির মেকার বালক উনি হালাল পেশা অবলম্বন করেন আর আমাদের জেনে রাখা দরকার যে সর্বপ্রথম ৬১৪ হিজরিতে এই জালহাদিসের বই লিখছেন হিজরি আলবাহাত বই লিখছেন আবুদ মোহাম্মদ হিজড়িতে সর্বপ্রথম জালহাদিসের উপরে বই লেখা হয়েছে তাহলে আলবানি হইলেন মাত্র কয়দিন আগে আর হিজরিতে চোদ্দ হিজড়িতে জালহাদিসের বই লিখছেন ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলী পাঁচশো সাতানব্বই হিজরিতে আলবাহ বই লিখছেন বই লিখছেন ইমাম আজাবি রহমতল আলহামুবালা লিখছেন ইবনে তাইমিয়া রহমান ছাত্র সাতশো আটচল্লিশ ইজরিতে তিনি মিজানুল এতেদাল লিখছেন মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই এক হিজরিতে চোদ্দ হিজড়িতে আল আসরার আল মারফুয়া লিখছেন এগুলো হল প্রসিদ্ধ জালহাদিসের কিতাব এর বাইরে আরো শত শত জালহাদিসের বই আছে তাহলে জালহাদিসের বই এই যুগে লেখা হয় নাই যুগে যুগে শত শত বছর পরে এই জালহাদিস বের করে করে অসংখ্য বই লেখা হয়েছে আর আলবানী রহমতুল্লাহ কি করছেন ওই উনাদের এই বইগুলা থেকে উনি আনি এক জায়গায় কিছু একত্রিত করছেন এই কাজটা করছেন मोट एक्शाद जाल हादीस आलोचना कर, कर जाल हादी हजार हजार लक्ष लक्षे बहुल प्रचलित